আনাস রাজিল তাল্লাহতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয় পাত্র হই